आज सुन्ना सुन्ना तो तो रोजा, रोजा, रोजा रेखे अनेक समयम सामने समय जनक रोजा रेखे বিভিন্ন রকমের নফল এবাদত বেশি করার চেষ্টা করব বিশেষ করে রাসুল্লাহ রোজা অবস্থায় কয়েকটা এবাদত আমাদের শিখিয়েছেন তার প্রথম হলো কোরআন প্রথম দুই ভাবে রমজানে মিলাতেন একটা হলো কোরআন তেলাওয়াত সাধারণ তেলাওয়াত আর একটা হলো রাত্রেবেলায় সালাতের ভিতরে কোরআন পড়া কে আমা আমরা তার আবি বলি রমজানে আমরা সবাই কোরআন পড়ব কোরআন তেলাওয়াত করব তবে এক্ষেত্রে আমরা সাধারণত কোরআন তেলা বুঝি না আমরা বললো যে হুজুর আমার তো টুপি নেই গরিব মানুষ টুপি কেনার পয়সা নেই টুপি ছাড়া কি নামাজ হবে আমি বললাম হ্যাঁ হবে ও লোকটা বললো আলহামদুলিল্লাহ আর জীবনে টুপি কেনবো না বললো আমি তোমি মানুষ কোরআনটা কিন্তু ঠিক হলো না কোরআন বুঝে পড়া আল্লাহর হুকুম কোরআন বুঝে পড়া রুস্ল কোরআন বুঝে পড়া ছিলেন তারপরে দশটা আয়াত পড়ে তার অর্থ না বুঝে আমল আলোচনা না করে আট দশটা না। কাজেই কোরআন না বুঝে পড়া খেলাফে শূন্য কোরআন না বুঝে পড়াকে পূর্ণ তেলাওয়াত মনে করা বিদাত কোরআন না বুঝে পড়াকেই পরিপূর্ণ তেলাওয়াত মনে করা আল্লাহ কোরআনকারি মে বলেছেন বুঝে পড়া হলো হক তেলাওয়াত কাজেই না বুঝে পড়া না হক তেলাওয়াত বান্দার মনের আগ্রহ আর অন্তরের আন্তরিক চেষ্টা শুধু দেখেন কতটুকু গিয়েছেন এটা বড় নয় আপনি নিহত করেন আল্লাহ এই রমজানে নিহত করলাম কোরআন আল্লাহ তাল কাছে পরিপূর্ণ সবাবেন কাজেই আমরা কোরআন তেলাবাদ বেশি করি যারা কোরআন তেলাবাদ করতে পারেন না তেলাবাত শেখার চেষ্টা করি কোরআনের দিকে এক ধাপে প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান राहे बेलायत सह और अनेक बई कुरान सुन्ना शाते जीवन बदले जाए